أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تدسس ولا يغفر بعضكم بعضا আল্লাহন আবার ওসরবানী আমরা প্রতিদিন তার মতো আছো দার্শক পর আনে বসতে পেরেছি রাহুল আলাম সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ বারো নাম্বার বারো নাম্বার আয়া গেরাউজ সেখানে আল্লাহ সাবমান হে ইমানদার ব্রহণ তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো নিশ্চয়ই অনেক ধারণা গুনাহের কাজ এবং তোমরা একে অন্যের দুষ অনুসন্ধান করো না এবং তোমরা একে অন্যের বিগত করো না তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের ঘুষটা অপছন্দ করবে তা তো তোমরা অবশ্যই অপছন্দ করবে আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তাই প্রতি মেহেরবান এখানে আল্লাহ আয়া এই আয়াতের মধ্যে তিনটি বিষয় নিষিদ্ধ করে দিয়েছেন এক হল অধিক ধারণা অনুমান করা দ্বিতীয় হল অন্যের দুষ অনুসন্ধান করা তৃতীয় হল জীবৎ করা এই তিনটি বিষয়কে আল্লাহ পাক সুহানা এই আয়াতের মধ্যে নিষিদ্ধ করে দিয়েছেন প্রথম নিষিদ্ধ বিষয়টা হলো ধারণা করা অনুমান করা আল্লাহ এখানে বলছেন থাকো এই ধারণা সবগুলোই নিষিদ্ধ এখানে করা হয়নি বলা হয়েছে অনেক ধারণা অনুমান থেকে বেছে থাকার জন্য সকল ধারণা অনুমানি এখানে নিষিদ্ধ করা হয়নি সেই ধারণাটা কোন ধারণা করাটা হল ফরজ। কোন ধারণা করাটা হল হারাম কোন ধারণা করাটা হল মুস্তাহাত কোনটা হতে যায়নি যেমন আল্লাহ বাহানাহুল তাহাদার প্রতি সু সুধারণা পোষণ করা এটা খরচ क्षमा धारणा रखा टाइम पथित आल्लाधारणा पोषण कराला प्रत्येक इंशाल उद्धार कर আল্লাহর প্রতি এই সুধারণা রাখাটা হলো ফরক আর আল্লাহর আল্লাহ করাটা হল হয়েছে এই রূপ থেকে আর আমার মুক্তি পাওয়ার উপায় নাই আমাকে কেউ সুস্থ করতে পারবেন আল্লাহ আমাকে সুস্থ করবেন না আমি বিপদে পড়েছি হয়তো বিপদে পড়ি আমাকে আমার জীবন শেষ করতে হবে আল্লাহ মাকে এই বিপত্তিকে উদ্ধার করবেন না এই ধরনের আল্লাহ সম্পর্কে এই কুধারণা পোষণ করাটা হল হারাম মুসলমানের যাদের বাহ্যিক আমল ইমান সবকিছু ভালো তার বাহ্যিক অবস্থাটা ভালো এমন ইমান ভাবদের প্রতি মুসলমানের প্রতি কুধারণা পূষণ করা হারাম যতক্ষণ পর্যন্ত না তার সেই খারাপ যে বিষয়গুলো সেটু প্রকাশিত না হয় পর্যন্ত তার প্রতি হলো হারাম। প্রত্যেক মুসলমানের প্রতি ভালো ধারণা পোষণ করা এটা মুস্তাহাব প্রত্যেক মুসলমানের প্রতি ভালো ধারণা পোষণ করা হলো মুস্তাহাব তবে যদি কেউ সতর্কতার কারণে সে সকলকে সন্দেহ করে বিশ্বস্ত প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত সে সন্দেহ করে কিন্তু তার প্রতি খারাপ ধারণা নাই হতে পারে কেউ কারোর কাছে কিছু আমানত রাখবে কিন্তু তার আমানত তার প্রমাণ তার কাছে নাই সে পরীক্ষিত নয় এই জন্য তার সন্দেহ হল যে রাখলে পরে সে আমার আমানতটা রক্ষা করতে পারে অথবা সে আমারতটা ধ্বংস করতে পারে একটা এই জন্য সে সতর্কতা অবলম্বন করে যে পরীক্ষিত লোকের কাছেই শুধুমাত্র সে আমানত্যাকে অন্যের কাছে রাখে না এটা হল শুধু যাই এটা নিষিদ্ধ নয় এই সতর্কতার জন্য কিন্তু যদি এখানে খারাপ ধারণা পোষণ করে ফেলে তার প্রতি কোন মুসলমানের ভিত্তিতে তার কোন বিষয়ে কেন কোন ত্রুটি কোন অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত শুধু ধারণার বর্ষবর্তী হয়ে তার প্রতি খারাপ ধারণা পোষণ করা এটা খারাপ এটা করা যাবে না এই জন্যই আল্লাহ বাক্যের মধ্যে তোমরা অনেক ধারণা অনুমান থেকে বেঁচে থাকো সকল ধারণা অনুমান থেকে বাঁচার জন্য বলেননি আর এই কারণেই বোঝা যাচ্ছে যে কোন কোন ধারণা অনুমান কোন ধারণা অনুমান করাটা হল কোনটা হয়তো ফর কোনটা মুস্তাহাবোটা আর কোন কোন ধারণা হারাম সেই হারাম ধারণা অনুমানটাই আল্লাহ এখানে নিষিদ্ধ করেছেন সেই ধারণা এক হলো আল্লাহ প্রতি খারাপ ধারণা পোষণ করা এটা হারাম এটা করা যাবে না কোন মুসলমানের প্রতি নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া কোনো খারাপ ধারণা পোষণ করা এটা সম্পূর্ণভাবে না আর এই খারাপ ধারণা থেকেই মানুষের মধ্যে বিচ্ছেদ পয়দা হয় মুমিনদের মধ্যে যে রুহামা থাকার কথা এই খারাপ ধারণার কারণেই পারস্পরিক নীল মহাব্বত ভালোবাসা দূর হয়ে যায় এই ধারণা রোমানটা এত ব্যাপকতর বিশেষ করে খারাপ ধারণা রোমানটা এত ব্যাপকতর যে দুইজন ব্যক্তির মধ্যে দুইটি গুতের মধ্যে দুইটি পরিবারের মধ্যে দুইটি দেশের মধ্যে যে কোনো সংঘাত বেড়ে যেতে পারে যে কোনো ধরনের সম্পর্ক ছিহ্ন হয়ে যেতে পারে কমানহীন খারাপ ধারণার কারণে অনেক পরিবারে স্বামী মধ্যে বিচ্ছেদ হয়ে যায় শুধুমাত্র এই খারাপ ধারণার কারণে স্ত্রী তার স্বামীকে ভালো ধারণা করে না খারাপ ধারণা পোষণ করে সন্দেহ করে স্বামী তার স্ত্রীকে সন্দেহ করে সে স্বামী স্ত্রীর না। জন্য ক্রমান্বয়ে একে অন্যের প্রতি বিদ্বে সৃষ্টি হয় এক পর্যায়ে সম্পর্কের বিচ্ছেদ হয় এটা সবচেয়ে বেশি খারাপ জিনিস দুইটি পরিবারের মধ্যেও অনুরূপভাবে সেই ধারণা খারাপ ধারণার কারণে দূরত্ব সৃষ্টি হয় সম্পর্ক ছিন্ন হয় দুইটি গুচ্ছের মধ্যেও এমনটি হয় দুইটি দেশের মধ্যে সেই খারাপ ধারণার কারণে এই এই খারাপ ধারণা পোষণ করা প্রমাণ ছাড়া সম্পূর্ণ হারাম নিষিদ্ধ প্রমাণ ছাড়া কোনো মুসলমানদের প্রতি কোনো খারাপ ধারণা পোষণ করা যাবে না এটা সম্পূর্ণ নিষিদ্ধ আল্লাহ সম্পর্কেও কোন খারাপ ধারণা পোষণ করা যাবে না এটা খারাম এটা নিষিদ্ধ আল্লাহর প্রতি সুধারণা যেমন পোষণ করতে হবে আর এই সুধারণা পোষণ করাটা হল আর মমিনদের পরস্পরে একে অন্যের প্রতি সুধারণা পোষণ করাটাও এটা মুস্তাহাব এটা করতে হবে সব সময় সে খারাপ হতে পারে একজন মুসলমান সে খারাপ হতে পারে কিন্তু আমার জানা নাই খারাপ এটাটা খারাপ এটা আমার জানা নাই সেখানে তার প্রতি ভালো ধারণাই পোষণ করব। এই যখন প্রমাণিত হয়ে যায় আর কোন খারাপ দিক তখন আর তার প্রতি আর এই মুস্তাহাব ধারণা রাখার আর সুযোগ নাই যখন প্রমাণিত হয়ে যাবে তখন এটার ধারণা থাকে না এটা প্রমাণিত বিষয় কারো যদি কোন খারাপ দিক প্রমাণিত হয়ে যায় সেটা আর ধারণার পর্যায়ে থাকে না এটা প্রমাণিত বিষয় হয়ে যায় সেহেতু কোনো ধারণা অনুমান করে কখনো কোনো মুসলিম অপর মুসলিম সম্পর্কে কথা বলবে না বলা নিষিদ্ধ কোন ধরনের আলামত, নমুনা এগুলো সামনে উপস্থাপন করেও কোনো ধারণা পোষণ করা যাবে না কারণ এটা সেই আলামত গুলো তার ভুল হতে পারে যেখানে সন্দেহ আছে সেই সন্দেহের বশবর্তী হয়ে যাবে না সেটা হল বাস্তব প্রমাণের পোষণ করা আমি গতকাল একটা হাদিস বলেছিলাম আর ওই হাদিসটি আমি অপরের বর্ণনা থেকে বলি আগের কালকেটি বর্ণনা ছিল সেটা ছিল আব্দুল্লাহ থেকে বর্ণিত আর হতু হুার্লকে বর্ণিত হলো তোমরা কোনো মুসলমানের দিবস করবে না এবং কোনো মুসলমানদের তার গোপনীয় বিষয় অনুসন্ধান করবে না নিশ্চয়ই যে ব্যক্তি কোনো মুসলমানদের গোপন বিষয় অনুসন্ধান করতে থাকে আল্লাহ তখন তার গোপনীয় বিষয়গুলো অনুসন্ধানে লেগে যান আর আল্লাহ যখন কারো গোপন বিষয় অনুসন্ধান করেন তখন তার ঘরের মধ্যে তাকে লাঞ্ছিত করেন এজন্য কারো পথি কোনো ধারণা কুশল প্রকাশ্য প্রমাণ ব্যতীত শুধুমাত্র একটা অনুমান কোনো আলামত নমুনাকে সামনে রেখেই এটা কখনো করা যাবে না এটা সম্পূর্ণ খারাপ এবং এটা নিষিদ্ধ ইন্দা জন্মে ইসমন নিশ্চয়ই কথক ধারণা অনুমান গুণার কাজ এখানে কতক ধারণা অনুমান বলছেন সবগুলো নয় সেতু এই ধারণার সেই গুলো আমাদের জানাটা আসলে সবচেয়ে বেশি প্রয়োজন যে কোন ধারণা করাটা ফরজ কোন ধারণা করাটা মুস্তাহ কোনটা যায় এটা আমাদের অপরিহার্য জানা এবং কোন ধারণা করাটা খারাপ যদি না জানি তাহলে যেখানে ধারণা করাটা অনুমান করাটা খরচ সেই খরচ থেকে আমি বঞ্চিত হয়ে যাব। আর যে ধারণা করাটা হারাম সেই হারাম কাজে লিপ্ত হয়ে যাব। এই জন্য এটা আমাদের এইটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় সে কোন বিষয়ে ধারণা করা যাবে আর কোনটাতে করা যাবে না এটা জানা নেয় কারণ আল্লাহ এখানে বলছেন অনেক ধারণা অনুমান গুনার কাজ কিন্তু সকল ধারণা গুনার কাজ বলে নিয়ে সেই ধারণাটার যে আপনি এই শ্রেণী বিন্যাসটা করে দিলাম তিনি অত্যতিক ভালোবাসেন তিনি তার সৃষ্টিকে ভালোবাসেন তিনি তাদের সকল প্রয়োজনগুলো তিনি পূরণ করেন এবং তিনি সবকিছু তাদের প্রয়োজন পূরণ করতে একেবারে সক্ষম অতি সহজই তিনি করেন যে জন্নি আমি আমার বামদার কাছে এমনি আমার সম্পর্কে সে যেমন ধারণা করে সে আমার সম্পর্কে সে যেমন ধারণা করে তার কাছে আমি তেমনই अल्लाह तक सुबह सम्पर्य जी से पोषण कर अल्लाह तक अवश्य क्षमा करोर क्षेत्र दोआ कबुनर जो ये एक शर्त जे व्यक्ति आल्ला दुआ करे সেই প্রবল ধারণা নিয়ে আশা নিয়ে সে দোয়া করবে আল্লাহ কবুলের ব্যাপারে দোয়া করার পর সে কখনো এমন কথা বলবে না জীবনও তো নেই দোয়া করলাম ওই কোন দোয়া তো কবুল হয়ে সেখানে বুঝতে পারলাম না এমন কথা যদি বলে তাহলে আল্লাহর প্রতি তার কু ধারণা হয়ে গেল যেটা সম্পূর্ণ হারাপ এবং এই জন্য আল্লাহ তার কোনো করবে আল্লাহর কাছে এই আশা নিয়ে ভরসা নিয়ে যে আমি দোয়া করছি নিশ্চয়ই তিনি আমার দোয়া কোবল করবেন আল্লাহর কাছে আমি আমি আমার কথা বলছি তিনি অবশ্যই আমার কথা শুনছেন আমি যে অবস্থায় আছি না কেন আমি আল্লাহর কাছে আমার অবস্থা পেশ করছি তিনি অবশ্যই আমার অবস্থাটা তিনি দেখতে পাচ্ছেন তিনি জানেন আমি তার কাছে এখন যা তিনি তার সম্পূর্ণ উপলব্ধি করছেন বুঝতেন শুনছেন জানেন এই জন্য আর আশা নিরাশার মধ্যে সন্দেহ প্রবণ মন নিয়ে যতই দোয়া করা হোক সেগুলো আল্লাহ কাছে কবুল হয় না এই জন্য আল্লাহানা হুতাহালা সম্পর্কে এই প্রবল ধারণা রাখা উত্তম ধারণা রাখা एक हादीसे बोला हादसे जानमार बान्वार धारणा कर सम्पर्क धारणा দুই ধরনের একটা ভালো ধারণা যেটা করা যেটা খারাপ ধারণা সম্পর্কে তার বিরুদ্ধে খারাপ ধারণা করা হারাম তাহলে দেখবেন যে আমরা এই মুমিন সম্পর্কে বিশেষ করে খারাপ ধারণা আমরা পোষণ করি যেটা সম্পূর্ণ আল্লাহ পাকসুবান নিষিদ্ধ করে দিয়েছেন তোমরা ধারণা অনুমান পরিহার করো ধারণা থেকে বেছে থাকো নিশ্চয়ই ধারণা করে যে কথা বলা হয় সেটাই হল সবচেয়ে বড় মিথ্যা কথা ধারণা করে যে কথাটি বলা হয় সেটা সবচেয়ে এবং নিষিদ্ধ এবং এটা মিথ্যা কথার স্বামী এই জন্য কখনো কোনো ধারণা করে কথা বলা যাবে না কারো সম্পর্কে নিশ্চিত না জেনে কারো রেফারেন্সে যদি কোনো কথা বলতে হয় যে অমুক বলেছেন নিশ্চিতভাবে তাকে জানতে হবে বুঝতে হবে তার কাছে প্রত্যয় থাকতে হবে নিশ্চয়ই তিনি এই কথাটা বলেছেন এবং যার রেফারেন্স দেওয়া হবে সেখানে তিনি যেইভাবে কথাটা বলেছেন যেই কথা বলেছেন ভুবু সেই কথা বলতে হবে নিজের পক্ষ থেকে কোন একটা শব্দ বাড়ানো কমানো যাবে না যদি বাড়িয়ে কমিয়ে দেওয়া হয় তাহলে তার প্রতি একটা মিথ্যা আরোপ করা হলো কারণ সামান্য একটু পরিবর্তনের কারণে মূল অর্থের পরিবর্তন হয়ে যায় কাছ থেকে যিনি সরাসরি শুনেছেন আর তিনি সেই হাদিসের কথাগুলো বাক্য শব্দগুলো মুখস্ত করে রেখে হেফাজত করেছেন তিনি এটা বর্ণনা করবেন যখন তার কাছ থেকে শুনে বর্ণনা করবেন তিনি ভুলে গেছেন কোন শব্দ অথবা এমন কোনো মানসিকতার রোধ ছিল যে কোথা বানানোর অভ্যাস ছিল বানিয়ে কথা বলার অভ্যাস ছিল অথবা মিথ্যাপক কথা বলার অভ্যাস ছিল একটা সতর্কতা অবলম্বন করে বলেন আর কামা হাদিসটি বর্ণনা করার পর আবার বলেন অথবা তিনি এই পরবর্তী সতর্কতার জন্য এই কথাটা বলে দেন যে অতবা রাসুল্লাহ আলাই যেভাবে বলেছেন এ থেকে নিজেকে মিথ্যা থেকে মুক্ত করে এটা সতর্কতার জন্য নিজে বেঁচে গেলেন এই কথাটা বলে বুঝে আমার প্রতি কোন মিথ্যা আরোপ করলো তার ঠিকানা হলো জাহান্ন রাসুল উল্লাহ সাল্লু আলহ্লাম বলেন নাই সে আল্লাহ বলেছেন বলে নিজের কথা বলতেছে অথচ কুরআন মঞ্চে এই জন্য কোনো কথা নাই অথচ কথবা বলে যে রাসুল থেকে বর্ণিত বা রাসুল সব বলেছেন অথচ কোন রেফারেন্স নাই হুবুহা দিচ্ছে না নিজের কথা বলতে আল্লাহ এবং আল্লাহ আল্লাহ রেফারেন্সে কথা বলতে গেলে সরাসরি কোরআনের কোরআন থেকে বলতে হবে যে আল্লাহ বলেছেন কোথায় বলেছেন সে কোরআনের আয়াত সে দলিল নিয়ে আসতে হবে এখানে নিজের পক্ষ থেকে কোনো কথা বলা যাবে না রাসুল বলেছেন রাসুলের সহি কেউ যে কোনো রেফারেন্সের ক্ষেত্রে যে কোনো মুমিন মুসলমানের কোন কথা একজনের কথা আর একজনের কাছে বলার সময় যেই ব্যক্তির কথা বলা হচ্ছে তার হুভু কথাটা বলতে হবে বেশ কম করে কথা বললে তার অর্থ পরিবর্তিত হয়ে যাবে এবং একটা মিথ্যার নামান্তর নামান্ত এই কারো রেফারেন্স দিয়ে কথা বলতে গেলেও সেখানে সঠিক প্রমাণ দলিল লাগবেই লাগবে কখনো কোন ধারণার বশুমূর্তি হয়ে কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না ধানার বসুমূর্তি হয়ে কোনো কথা বলা যাবে না এই বিষয়গুলো কোনো প্রমাণ নাই এটা আল্লাহ পাকসু ভাই আনা হু তাহা নিষিদ্ধ যে জিনিসগুলো করেছেন তার মধ্যে দ্বিতীয় নিজিদ্ধি করা গোপনে গোপনি কারো দুষ অনুসন্ধান করা এটাকে বলা হয় জাথুসী বলা হয় এর আমি কিন্তু একটি কথা আমি বলে আসছি সেদিন যে এই তাজাকুস এবং লাম এই দুইটি শব্দ কিন্তু কাছাকাছি শব্দ এই লামস হলো কারো সামনাসামনি কোনো দু বর্ণনা করা অথবা সামনাসামনি কোনো দোষ গভীর এই মনে হয়েছে বা কোন একটা কার্য কারণের ক্ষেত্রে তার একটা মনে হয়েছে সে মনে করেই এই জন্য দোষ বলতে শুরু করে দিল ওটা নিষিদ্ধ করা হয়েছে আর যাচ্ছি হলো গুপনে। निषेधी जाथूसी जो एमन तपात आ তার গোপনীয় বিষয় তার গোপন নিজের ব্যক্তিগত বাড়ি বাড়ি কোন গোপনীয় বিষয় এটা একান্তই তার সীমাবদ্ধ এর দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নাই এমন বিষয় অনুসন্ধান করা হলো যাচ্ছি এটা সম্পূর্ণ নিষিদ্ধ এটা হারাম এটা করা যাবে না কিন্তু যদি কারো গোপন তৎপরতা এমন হয় যে অন্যের জন্য বা যে দুষ তালাশ করছে যাচি করছে তার জন্য ক্ষতিকর অন্য মুসলমানদের জন্য ক্ষতিকর তাদেরকে সতর্ক করা প্রয়োজন। সেই তার তাদের জানা তাদের বিষয় যেগুলো অবহিত হওয়া এটা জায়গা কোন ক্ষেত্রে এটা করা ওয়াজিবাজ কোনো ক্ষেত্রে এটা ওয়াজিব যদি সব মুসলমানদের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে বিপুল সংখ্যক মুসলমানের ক্ষতির পরিচালনা করে, তার যে ত্রুটিটা অন্যের জন্য ক্ষতির কারণ না সেই ত্রুটি গুলো গোপনে গোপনে তালাস করাটা সম্পূর্ণ হারান নিশ্চিদ্ধ যখন মনে করেন একজন ঘুমিয়ে থাকলো সে ঘুমিয়েছে যে গুমের বান করে সে ঘুমায়নি গুমের বান করে কে কি বলছে ওটা শুনবে এটা সম্পূর্ণ হারাম হারাম এটা নিষিদ্ধ কেউ কারো গড়ে বেরার মধ্যে ও পেতে থাকা তার দরজার কাছে জামালার কাছে ওত পেতে কান পেতে শোনা এটা সম্পূর্ণ নিষিদ্ধ এটা হারাম এই কাজগুলো করা সম্পূর্ণ হারাম তবে তখন জায়দ হবে এই কাজগুলো জাহিজ হবে যদি ওই ব্যক্তির গোপন তৎপর পাকা অন্যের জন্য ক্ষতির কারণ হয়ে নতুবা তাকে করার জন্য কোনো মুসলমান কোনো মুসলমানের গোপন দোষ সে তালাশ করবে না যেটা ব্যক্তিগত কোন দোষ সেটা তালাশ করবে না এটা গতকাল আমি একটি হাজিজ্ঞ বলেছিলাম একটি অংশে কারো দোষ যদি তার ত্রুটি যদি গোপন থাকে শুধু সেই জানলো জানো এটা অন্যের ক্ষতির কারণ না তাহলে সেটা গোপন রাখবে যদি রাখে তার দুষগুলো আল্লাহ গোপন করে রাখবেন দুনিয়া এবং একে আছে যদি কারো ত্রুটিগুলো গুলো একান্ত এই ব্যক্তিগত পর্যায়ে হয় সেইগুলো তালাশ করা গোপনে গোপনে অনুসন্ধান করা কান পেটে শোনা গুমের বান করে সেগুলো শোনা এ সম্পূর্ণভাবে সবগুলো হারাম সেগুলো নিষিদ্ধ রাসুল্লাহ সাল্লাহ বলেছেন বলে তাজার চাষ বলে ব্যাপারে তোমরা অনুভূতি প্রবণ হইনা আসলে তাজা এবং গোপনে তার অপরাধ গুলোগিরি করে এর করে নিয়ে আসা আর তাহার হলো হ্যা দিয়ে জিন সারা সেটা হলো গভীর অনুসন্ধান নয় নয় সেটা সাধারণভাবে অনুসন্ধান করা সাধারণভাবে গোপন বেশি অনুসন্ধান করা এটাও নিষিদ্ধ করা হয়েছে বলে আর শব্দটাকে এরা উৎপত্তি এই একটা শত অনুভব করা মনের মধ্যে একটা কিছু উদয় হওয়া মনের মধ্যে কোনো কিছু একটা উদয় হওয়া এই ধরনের স্বাভাবিক এই মনের একটা ভাবটা প্রকাশ পাওয়া কারো সম্পর্কে ওটা করা হয়েছে না তোমরা একে অন্যের সাথে বিদ্বেষ পোষণ করবে না তানা বাদু তোমরা একে অন্য খারাপ সম্বোধনে ডাকবে না बुकारी सेब्द एक जगह ना पे एक जगह शुद्ध आई एक शब्द पा बुकार जगह पा কিন্তু আমি যতগুলো শব্দ করেছি সেটা শুধুমাত্র এক জায়গাতে আছে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে মানুষকে যে ক্ষতিগ্রস্ত করতে পারে সবগুলো নিষিদ্ধ করে দিয়েছেন সেই গোপন অনুসন্ধান করে কাউকে দুঃশৃতি তালাস করা আল্লাহ হারাম করে দিয়েছেন मानुषेर कल्याण उद्देश्य है तक से वाजी को समय इतना जाए विपदी ठीक है